আজ আমি আপনাদের মুফতি আজম শফি রহমতুল্লাহ আলীর কন্যা এবং শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামের বড় বোন মোহতারামা নাইমা খাতুন রহমতুল্লাহস্পর্শী ঘটনা মুফতি তাকি উসমানী দামের জবানীতে শুনাব তিনি বর্ণনা করেন বিবাহের পর অধিকাংশ সময় আপাজান অর্থসংকটে জর্জরিত ছিলেন এরকম অবস্থায়ই তিনি একদিন আব্বাজান রহমতুল্লাহ আল কাছে আরোচ করলেন हज अद्यदान तुम्हारे तेम को आग्रह नहीं है सत्य बोल मजर बड़ वैकुलता अब्बाजान रहमतुल्लाह आलें तीन तब तुम किर्थ जमी তিনি না বাচক উত্তর দিলেন আব্বাজান রহমতুল্লাহ আলাই বললেন এর অর্থ দ্বারায় তোমার আগ্রহ কেবলই মৌখিক সত্যিকারের আগ্রহ থাকলে তুমি সেজন্য কিছু না কিছু অর্থ জমাতে তিনি অজর পেশ করলেন কিছু বাঁচলেই তো জমাবো আব্বাজান রহমতুল্লাহ আলাই বললেন তুমি এই কাজের জন্য এক আনাও জমাতে না। তিনি বললেন এতটুকু তো বাঁচাতে পারি কিন্তু হজের যে খরচ এ দিয়ে তাতে কি হবে আব্বাজান রহমতুল্লাহ আলাই বললেন বান্দা নিজ সামর্থ্য অনুযায়ী যখন কোনো নেক কাজের জন্য পা বাড়ায় তখন আল্লাহ থেকে তাকে সাহায্য করা হয় যদি সেই নেকাজ তার পক্ষে করা সম্ভব নাও হয় তবে ইনশাল্লা তার সয়াব সে অবশ্যই পেয়ে যাবে। সেজন্য কদম তো ফেলতে হবে কেবল আকাঙ্ক্ষা দিয়ে কোনো কাজ হয় না এভাবে সেদিনের মতো কথা শেষ হয়ে গেল এর বেশ পরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আপাজানের ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পর ওয়ারিসগঞ্জ তার মালামালের ভেতর কাপড়ের ছোট্ট একটি পুটলি খুঁজে পেল তাতে লেখা আছে হজের জন্য অর্থ সেটি খুলে দেখা গেল খুব সামান্য কিছু অর্থ খুব সম্ভব ছিল তা দেখে আব্বাজান আলের চোখে পানি চলে আসল তখন আব্বাজান রহমতুল্লাহ আলে সবটা ঘটনা আমাদের শোনালেন তারপর যখন সুযোগ হলো তিনি তার বদলি হজ করালেন এবং সেই টাকা তাকে খরচ করলেন আরো পরের কথা একবার আব্বাজান রহমতুল্লাহ আলেই হজ আদায়কালে আরাফার ময়দানে ছিলেন তখন কিছুক্ষণের জন্য তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন এ অবস্থায় স্বপ্নে দেখেন আপাজান আরাফার আর রহমতে আরোহণ করেছেন এভাবে আল্লাহ তালা তারে এ আশেকা হজ আদায় করিয়ে দেন আল্লাহ তালা আপাজানের প্রতি তার অনন্ত রহমতের বাড়িধারা বর্ষণ করুন